ولا يظلم ولا يظلم هو ولا يخشى الذرائر يعلم متى الجبال الغبال ومكاين البحار هو عدد قطر الامطار وعدة ورق الاشجار وعدا ما عليه الليل وشرق عليه النهار ولا تغاري منه سماع سماء ولا أرض أرضا ولا بحر أرض ولا جبل لا تغاري هو الحي القيوم لا تأخذه سنة ولا نار والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق عدم معرفة شجعة نوخلة إبراهيم لسان إسماعيل رضائس أقفتها تصالح <تصفيق> حكمة لود بشريا كو جمال يوسف صغرى يغدأت ينس بهاد يوشى صوت داوت وقال دانيال وقال إليال صغرى إبداة سليمان وعلم الخبر صلى الله عليه فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والألائف وأولو الأن قائما بالفعل وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنتي خلفاء ذا شبيلا محدثين أو كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ياتي على يا امتي زمان يحبون خمسه وينسون خمسه يحبون الدنيا وينسون الاخره يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون الكبو يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق قال رسول الله صلى الله عليه وسلم انا بريء منهم وهم براء مني او قال عليه الصلاه والسلام ان সেরা জীবনের মেহান্যতার মাধ্যমে যে জিনিসের উপরে উন্মুক্ত কখন যে উন্ম্মতের উপরে এই মেহান্ন চলল যে সবাই হক হওয়া সত্ত্বেও বিভিন্ন মতবাদে ভিতর পাওয়া যাবে না তের তাম ছিল এটা যে উন্মুখ বিভক্ত হয়ে মনে হয় দোয়ার ভিতরে যত দোয়া ছিল সবচেয়ে বড় দোয়া ছিল না উকিল তুই উকিল একটা সাদাটাকে যখন খাওয়া হয়েছে তো আমাকেও খাওয়া হয় আমেরিকায় আমেরিকার ফ্লোরিডার চার্সিও বরিশালের মাহমুদিয়া মাদ্রাসার অ্যাড্রেস চাল মানে সে চিঠি কি করে পাঠায় খায়ার মেরে দু মেরে ভাইও মেরে আজিব আমরা বলি যত অস্বীকার করা যাবে না আমাদের হাতি রেখে গেছে আমাদের কাছে আর এই কোথাও ছিল সত্য যার দিলি সিনার ভিতরে এলে মাঠে সেই কথা বলতে পারবে না যে আমি কোন শক্তির বলে এটাকে অর্জন করছি চিরসত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে থাকুক আল্লাহ আমার সিনার ভিতরে জমা করছে এই কথা সাক্ষী বহন করে যতটুকুই আমাদের সিনা আছে এটা আল্লাহর পক্ষ থেকেই বের ইতিহাস পড়া হয় এক জমানা ছিল বাদশাহালাদের গুয়ারে আসার জন্য সে আশাকে তাহাদ মনে করত হারুনুর রশিদ কে আসতে অনুমতি নিয়ে আসতে হইত মনে হয় না তিনি আর কোনোদিন হারুন রশিদ এর মতো বাদশা ছিল যে সেও ফোজাইলিবনে রহমতুল্লাহ দরবারে আসতে কাঁপতে থাকতো আব্দুল আদিফ রহমতুল্লাহ আলহের মতো ব্যক্তিত্ব তার মুখের কথা হলো আমাদের কথা কি আলো হয়ে রশিদের মতো বাদশাপ বাহুলের মতো ব্যক্তির মোহতাজের মু। যতদিন পর্যন্ত উম্মতের ভিতরে এক ছিল না ততদিন পর্যন্ত উম্মতের কিস্তি বাঁচতে ছিল আমাদের এক মাকাম ছিল হাতের দরার অনুভূতি আছে যে মুক্তি আদম ছিল, কিলিনা ভাঙ্গা আরবি বলতে আমার এইখানে তখন আমি করাচিতে বোখারই পড়াই আমার এখানে জোড়া বলতে যে বোখারি তো পড়াও পঁচাশি দুই হাত মিলাইলে যতটুকু গোলাপের পাপ এক একটা পাপই এত বড় বোখার গোলাপের ইতিহাস এখনো আছে অতীত ছিল ওই কবরের চমন কবরের পাশে মসজিদ এরকম ছেলেকে চুমা দিতেছে কোনো অবৈধ জিনিস না আজ থেকে তিন মাস আগে বাংলাদেশ মিসাইল কিনছে রাশিয়ার থেকে সেই মিসাইল বিমান যদিও সে নামাজ করে না আমার সাথে তার তার লোক তার বাড়ি গোপালগঞ্জে আমি বহুতবার গোপালগঞ্জে গেছি আমি তাকে আসার পরে জিজ্ঞাসা করছি তুমি বোকারা কিরকম দেখলাম কাছ থেকে জমান আমাদের মুখের ভিতরে তাকত ছিল তাকত যদি না থাকতো আল্লাহ কোরআন এই কথা বয়ান করতেন না আল্লাহ এমন না যে দাদি নানির মতো আমাদেরকে কিস্তা শোনাবে আল্লাহর এই আদত না যত কিছু আল্লাহ নভেম্বরের জানুয়ারি নয় তারিখে দেখি আসছি এর আগে তিনবার দেখছি আল্লাহ নিজে বলতেছে ওটা না দেখলে বুঝা যাবে না যে কত বড় এরিয়া আসলে মেরে দোস্ত এলেন যারা উদ্দেশ্য না উদ্দেশ্য একটা ব্যথা মা যা ও তারা কা জানিয়ে আসছেন আর যারুপরে উন্মুত কে রাখছেন তাও বলিত না নির্যাতিত আজকে বাংলাদেশের মানুষের দিকে যদি তাকানো হয় মজমা আপনাদের কাছে মজমা আরেকজনের কাছেও আছে আরো মজমাই কম না কিন্তু যদি মহাদবা করা হয় যার ভিতরে ওলামা এক বিষ আছে সামনে জানা জানা হয়েছে আমি আর জানা যা করবো না কেন করবেন না আর দিলের ভিতরে উসমানের বোবজ আছে সরাওয়ার যার দিনের ভিতরে ওলামাদের দিলের ভিতরে যা নিয়ে আসছে তার বোগজ আছে আর মোহাম্মদুল রসুল উম্মরে রায় আমাদের ব্যাপারে তো কোনো আলতা দুঃখ সহ্য হয় না যেদিন জ্বরের খবর পাইছে করছে আর এমরান ইবনে হোসাইনামের সাথে ছিল দরজায় তখন আঘাত করছেন সত্য তো না আল্লাহ রসুল চাদর কে উড়া নিজের খুলে ওই দিন মনে হয় আরো সোল মোহাম্মদুর কে খালি গাইলে চাদর কে দিয়া দিচ্ছে ভিতরে গেছে কয়েকদিন ধরা অনাহে আব্বা এইভাবে দিন জীবন কিভাবে কাটবে এই মুহম্মদুর নয় কিলোমিটার দৌড়ায় চোখে পানি আনে না ওই দিন চোখের পানি জড়া পারে নাই যার উপরে উম্মা দিয়েছেন আর যা উমতের কাছে চাইতেছেন একটু দেখি চতুর্দিকে উম্মরে আসেনা নাই আপনাদের কাছে আমার প্রশ্ন আর কোন প্রশ্ন নাই লম্বা করবই না বলেন কলিজার টুকরাদেরকে জিব্বা টোষায় ক্রিদা নিবারণ করাইতে সত্য তো কোন মিথ্যা তো না কলিজার টুকরাদেরকে জিব্বা টোষায় নামাজের ভিতরে যে কলিজার টুকরা উপরে চড়তে ফিঠে আবু হরারা আগে বাড়ছে নামানোর জন্য বলছেন না নামায়ও না স ইচ্ছায় নামতে দাও সোয়ারি বড় উত্তম সোয়ার তো উত্তম উত্তম সোয়ারি বড় উত্তম ও মোহাম্মদুল রসুল্লা বলি যে জিব্বার তোষায় কি দা নিবালন করেন দুনিয়ার থেকে যেদিন যাইতেছেন ওই দিন ঘরের অবস্থা বলেন কি ছিল তো ছিল না ঘরওয়ালা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ তো আহলে আসলে বাড়িতে কোথায় পরে ভিতরে যাওয়ার অনুমতি নাই ভিতরে যাবে না ছোট বাচ্চা আম্মাজান হাতে ধরতে ঝটকা মেরা হাত ছুটাইতে লাভ দিয়া ঘরের ভিতরে দুইটা নানাজানের কুলে বসে বসতে আম্মাজান বাপতে কি হয়ে গেল জালের উপরে গাল জায়কা হোসায় নিয়ে জালের উপরে গাল জায়গা চিকার দিয়ে থান্মাজান জিজ্ঞাসা করতেছে আপনার কান্নার কারণ কি বলে আমার এই গলি টুকরা কে আমার প্রবাহ করবে ওই ব্যক্তি সবই নিয়ে আসতে নিয়ে আসছে ওই দেখাই টুকরা মেরে উপরে উম্মকে রায় খাতেছেন আর যা নিয়ে আসছেন আজকে ওই উন্মদ কোন দিকে যে আমরা কতদিন এক মাদানে বসে থাকবো আল্লাহ করে যদি হয় সারাদিন মেহানমত করে আসতেন রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেনা পাল দাবাইতেন মাঝে মাঝে পায়ের তালুতে চুমা মেরা দিতেন আম্মা কি পা আমরা দুঃখ আপনাদের কাছে নিয়ে আসি আপনারা যদি কোনো একটু লাগি কথা বলবেন আপনার এইটা আমি বলবো আমি বলবো নাম হয় ব্যবসায়ী টাকা দিয়ে আসতে বাধ্য তাকে আসতে হবে না শুধু যা বলবে সে ফাল দিতে ব্যবসায়ী বুঝবে যে টাকার ঘাটতি বাড়িতে পাঠাইতে হবে আর এখন আপনার সামনে দাঁড়া করা একদিনে ঠিক হওয়া সম্ভব না চার মাসে ঠিক হওয়া সম্ভব না তিন মাসে ঠিক হওয়া সম্ভব না চুহালাদের সহবতে ঠিক হওয়া সম্ভব না ওরা আমাদের সহবত পেলে হয়তো সম্ভব হইতো আমরা যদি একটু লাভ না ওলামারা যদি নয়জানে মেয়ে করতো আর টুর টু ডুর ব্যক্তি টু ব্যক্তি টুর টু ডুর গুর ঘর ব্যক্তি ব্যক্তি যদি আমরা মেহান্ন করতাম তাইলে আজকে জুহালাদের হাতে উন্মত চাইত ওলামাদের হাতে উন্মত থাকতো ওলামাদের কই সদরও থাকতো ওই কিমতো থাকতো আর ওই তাকত ওলামাদের হাতে থাকতো সেই তাকতাই জমানার আলেম আমাদেরকে করে দেখেন আমরা আপনাদের কাছে এই জন্যই না কোনো কিছু এক পর্দা আছে আমরা পর্দাকে উন্মোচিত করতে চাই সমস্ত ময়দানে আলহামদুলিল্লাহ আমার দুনিয়ার ঘুরা শুধু আমেরিকার ক্যানাডা বাকি আছে আমি আবু আবদুল্লাহ আহমাহের গ্রাম আমি আলবানির গ্রাম দেখছি পাঁচ লক্ষ আলবাণী ওই আলবাণীর একজন মুসলমান নাই আলবানির গ্রামে একটা ঈদের চিহ্ন নাই আবু আবদুল্লাহমেন না খান না মাদারসী বলেন বোখারিরতলায় যখন বোখারি পড়াইতো ওই সময় আমাদের মতো ছাত্র ছিল না আরো বেশি ছিল কত বেশি ছিল না কোনদিন ভাবতে পারছে যে এই বোখারি জমি একদিন আসলে বোখারির কবরে ট্যাক লাগায় ঘিনা করে অবৈধ জিনিস হবে তারা কি ভাবতে পারছে তারা কি ভাবতে পারছে যে একদিন এরকম আসবে আমার মতো নজরুল ইসলাম ওইখানে চোখের পানি ছাড়া তার কোন সম্বল থাকবে না সত্তম খোদা ওই গেলামে ঢুকার পরে আমার কাছে চোখের পানি ছাড়ার কোন সম্বল ছিল না কান্না তো আমার কাছে আর কোন সম্বল ছিল নাশিয়া যখন করছি তো কান্না ব্যক্তিত্ব আমার কাছে কোন সম্বলই ছিল না কোন জবাব ছিল না কি জবাব দিল সাবধানের জমানায় পুরো ইরাক একজন হাফের জন্য একজন আমরা দুনিয়া ঘুরি কোনায় ঘুরি কাঁচা কোনায় খাঁচায় ঘুরি আপনারা জানেন না আপনাদের ২০ কিলোমিটার দূরে কি হইতেছে জানেন না ৫০ কিলোমিটার দূরে কি হইতেছে কোরআনের এক আয়াত আমাকে পাগল বানাতে আমিও ব্যবসা করি আমিও ইমামতি করি আমারও সংসার আছে আমারও দিদি গাল বাচ্চা আছে এমন না কিছু বিসর্জন দিয়া দিচ্ছি এমন না কেউ আমাকে বেতন দেয় না আমি নিজের রকের কামাই দিয়ে চলি আলহামদুলিল্লাহ পাগল করে দিতে যেটা আমার পরিবার আমার উপরে সবসময় আমার পুরো ফ্যামিলি সবসময় আমার উপরে ভয় থাকে যে কখন মিষ্ঠুর খবর চলে আসবে কোথায় যেন গোড়া পোড়া থাকবে এই কেউ জানে না এই জন্য আমি সবাই লাগাম ছাড়া সুয়াল করবে না যদি এত কোরবানির পরেও যদি সুয়ালের প্রশ্ন হইতে পারে তাহলে আল্লাহর কাছে আমার স্বপ্ন আল্লাহ মেহানা কোথায় তুমি আমাকে দেখাও আমি ওই পর্যন্ত জোর দিয়া সুয়ালের থেকে নিজেকে নিজে বাতিয়ে বলেন এতটুকড়া বলেন, সমস্ত তর্জমা কি করবেন তাও তো কমি লাইলামা তাম তাম নাহার সাড়ে নয় শত বৎসর টাকার পরে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি যে দাঁড়াবে সে দাঁড়াবে দারা। তো আর কিসের উপরে উন্মত কে রাইখা গেছে আমি এটা চিনি আর কিচ্ছু চিনি না আমি কোন তাবলিগো চিনি না আমি চিনি এটা যে মুহম্মদ নসুরুল্লাহ কিনিয়ে আসতে আর কিসের উপরে উন্মত কে রাইখা আর কেমন পর্যন্ত উম্মার উপরে দায়িত্ব কেউ জুতা মারবে আমি মনে করবো ক্রেডিট কার্ড আমার কাছে চলে আসবে কেমন একদিন দাঁড়া আর বলবো হাপ্প তোমার কেউ মারতে আমার মারতে গালি তোমার দিতে আমার দিতে অন্য কোনো কারণে জন্য নাই তোমার শূন্য ইতিহাস জানি না এমন না আমি কোনোখান থেকে উড়ে আসি আমি এই জায়গায় থামতে চিনি মলানা আমাকে ঘুরাইতে আমি বলতে এইখানে ঘুরিয়া ঘুরা দেখার কিছু যাকে দেখা আছে তাকে ঘুরে বিল্ডিং দেখতে আমরা আসি নাই দুনিয়ার বড় বিল্ডিং দেখছি ফাইভ স্টার সেভেন স্টার হোটেল দেখছি পরিচর্যা করে তারা থাকে আর থাকে বিশাল দেওয়ার টেলিভিশন আছে কুট্টা বসে টেলিভিশন দেখি সকালে শ্যাম্পো দেওয়া দোয়া বিকালে শ্যাম্পো দেওয়া দোয়া পারশো ইউনো হলো তার চাল আমি বরিশালের সন্তান বেশি দূরেরও সন্তান না যাতি সন্তান আমি আমি ইতিহাস জানি কিন্তু আমার দেখার বিষয় এটা না আমার দেখার বিষয় কোরআন এর এই আয়াত আমাকে দিতে চায় না আমি কাউকে চিনি না আমি তো সবাই যাওয়া বুঝি সবাই হাত ধরা পতন করে বলতেছি মত যাই তো আল্লাহর কে এটুক বলি যে আমার মুখে আল্লাহ যদি সাত না করতেন ওই হবি যদি সত্য না হইতো আদ কিন্তু আল্লাহকে বলি আল্লাহ তোর দিকে আমার কথা আমল মদিকে গেলেও বলি তোমার সুন্নতের দিকে আমার আমল আছে আমল নাই না আমার দুপুরের শুনলতা আমার ভিতরে কোনো জুমা দিল আপনাদের কাছে দরকার একটু চিন্তা করেন যে চিন্তায় মোহাম্মদ রসুরুল্লাহ খুশি মনে আল্লাহর কাছে যাইতে দিতে পারে না খুশি মনে চোখে পানি নিয়ে গেছেন কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে ছিলেন আমাদের দেখলে চিটকারি করে সুন্দর দেখলে চিটকারি করে সে রিক্সাওয়ালা দুই টাকার মালিক না সে একজন হুজুর কে নিয়ে মোল্লা পাশে যাও না কোথায় হচ্ছে একটু চিন্তা করে দেখেন আমি আপনাদেরকে চিন্তা দিতে আসছি না তাস্কীর না এলেম না অন্য কিছু আপনাদের কি সামনে একটু চিন্তা আমরা একতলাভ করবো না আমরা চিন্তায় বসবো না আমরা আপসে এক হব। আমি আপনাদের মার্কা আলিয়া বলছি এটা দু সাজেশ আমাদের সাজেশ না আলিয়া সাজেশ দু কামিয়াব হয়ে যেতে শয়তান কামিয়াব হয়ে যেতেছে আর আমরা এক একতেলাপের মাধ্যমে না কাম বিভক্ত করা দিতে না না না চাই আলিয়া হোক চাই সে কেন বলে তুমি মাত্র কলা কলা পোড়া নামতো কলা কলা রসুলের যে মিঠাস তোমার ঠোঁটে লেগা হয়েছে ওই ঠোঁটের দিকে আমি একটা চুমা দিয়া কলা কলার রসুলের আমার মুখে নিতে চাই মন্ত্রী ছড়াইয়া যেত ছাত্ররা দোষে হজর আপনার মুখের থেকে সুখ রান কেন বাধ্য হয়ে উনি বলতে বাধ্য হইতেন যে আমি একদিন স্বপ্নে হুজুস দুই সাথী দেখতে ছিলাম দুইজন আসতে নিয়ে আসতেন আর বলতে আসতেন একটু কোরআন পড় না বলতে আর ছিল লাভলের উপরে না দিয়ে হয়েছে আর আমি পড়বো এই জবাব তাহাবাই কেনা মেনে ছিল বলে আসতেন তোমার পড়া বড় সুন্দর একটু পড়ো না বলে আমি কোরআন পড়ছি যখন শেষ পর্যন্ত পড়ছি আপনাদের কাছে আমার দরকার আমি এক ব্যথা আর এক চিন্তা আপনাদের কাছে রেখে দিতেছি আপনারা চিন্তা করেন এই দিকে আঙ্গুল উঠেন না এদের দিকে তাকান্তি দাড়ি দেখতে চান আমি আপনাকে একশো আমি যে এলাকায় জুমা পড়াই সে এলাকা হলো পয়সা উড়ে ইসলামপুর বাদামতলি পাটুয়াটলি সদরঘাট মিরপুর বাবুবাজার এটা হলো পয়সা উড়ার জায়গা আপনাকে আলহামদুলিল্লাহ একশো দেখাইতে পারবো যাদের আঙ্গুল ছিলেন আমাকে ফোন করতে যে হুজুর আলহামদুলিল্লাহ যারা আমাদের কিলার ছিল আজকে আমি তাদেরকে প্রথম কাতারে নামাজ করতে দেখি আপনি যান পুলিশ লাইনে যাই জিজ্ঞেস করে আসুন আমি ৩০ তারিখে পুলিশ লাইনে আমি স্টিকার গাড়ি নিয়ে ডাকাতে ঢুকছি এছাড়া ঢুকার কোনো রাস্তা ছিল না যে জিজ্ঞেস করে দেয় বেড়ে দোস্তা আপনাদের দিনে আমি ফালতে আসছি এদেরকে আমরা কত উঠায় উঠে ইনসানোয়া ছাড়া ধর্ম না এটা আমার একই আসমানি এলেন ছাড়া কেউ ইনসান হয় না আপনাদের হাতে ছোঁয়া লাগবে ইনসান হবে এই জন্য আপনার আমার আমি আপনাদের সামনে এই পাইছি। আমাদের হাতের পিঠে যার পিঠে আমাদের হাত লাগবে তার দিল আল্লাহ নরম করবে একদিনে না হোক দুই দিনে না হোক তিন দিনে না হোক চার দিনে না হোক সপ্তাহ বর দোয়াইলে তার জিল নরমই হবে মোহাম্মদ নসরুল্লাহ তার কাছে যদি আমার কথা বুঝে ইচ্ছা থাকে তাহলে আপনার একটু চিন্তা করে নিন বিষয় আমাদের মাঝে পর্দা টাকা উঠানো যায় চিন্তার বিষয় এটা পর্দা যদি আপনাদের ওলামাদেরকে বলেন আওয়াম নাচের উপরে নিতে যদি তারা পক্ষে যায় তা আমাদের করণীয় কিছু থাকবে না আমরা হুকুমের গোলাম ব্যতীত কিছু না আমরা বুঝাইতে পারি আর মূল্যায়ন করাইতে পারি মানুষের দিলের ভিতরে যদি আর মহাবতের শিক্ষা বসাইতে পারি তাহলে ওই দিন আবার ফিরে আসবে আওয়াম বলবে চান আমাদের যাবে ও আমাদের যাবে এক জমানা ছিল আল্লাহ আমাদেরকে আমাকেও বুঝার শিকার হয়ে গেছে আপনাদের দৌড়ে আয়াত বসতে যেতে চাইতে নিরানব্বইতে আমি চলে আসি ওই ছেলের কারণে আমি সব বিসর্জন দিয়ে এখন আমি যার যে সম্পত্তি ছিল তারা ওটার দাম এখন একশো কোটি টাকার মতো কিন্তু আমি ওই সম্পত্তি হারাই দিয়ে আসি যেই দিন আমার সন্তান বাইর পেলেন বাদ দিয়ে শুধু আয়াত আমাকে বসতে দিতে চায় না আয়াত বসতে দিতে চায় না মানুষ যখন মাল্লার হুকুম নবীর তরিকা খেলা চলতেছে গয়াবাজারে আমি রিক্সা চড়তি একজন নয়াবাজারের রিক্সাওয়ালা সে তার নবী বলে আপনার কাজে ছিলি সে এটাও জানে না যে মুখামুজি মস্তি আপনাদের কাছে আমি দেখা রাখতে আসি যদি কোনো আল্লাহ আমাদের সবাইকে দেখা এক না আপনাদের বসাকে আল্লাহ কবুল করে না আমাদের আশা আল্লাহ কবুল করেন আর যিনি বাগানায় গেছি যখন দারুম হক্কা নিয়ে হাসতেছিল আরেক জমানায় যে দেখছি দারালুম হকা নিয়ে একটা ইটোল জালাল যার তরঙ্গ দুনিয়া শোনা পর্যন্ত প্রস্তুত এদিক যা রাশিয়া এদিক যে এশিয়ার শেষ মতো পারে